মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহ্ ওয়া নস্তাগফিরুহু ওয়া নাউযুহু মিন শাররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা করছি আমুলের সলেহ সম্পর্কে মমিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সৎ আমুল করা যেখানে অবস্থান করবে সেখানেই শত আমুল করবে এটা তার জন্য একান্ত দায়িত্ব কর্তব্য আমরা যারা সৎ আমল করতে চাই এবং সত আমুলের জন্য আমরা প্রস্তুত কিন্তু কোনটা সত আমুল সেটা বুঝতে সেটা জানতে আমাদের অনেক বেগ পোহাতে হয় আমাদের যারা ইসলামের আহ্বায়ক দায়ী তারা মানুষের কাছে সঠিক বিষয়টি তুলে ধরবে এটা অনেকটাই দায়িত্বে অবহেলা করে থাকেন কিন্তু তাদের জানা উচিত যে একটা আমূল কত বড় গুরুত্বপূর্ণ কত দায়িত্বপূর্ণ বিষয় যদি আমার দাওয়াতটি কোরআন সন্াহ মোতাবেক না হয় তাহলে আমার এই দাওয়াত শুনে যত মানুষ যত আমুল করবে যত পাপ হবে এই পাপের ভাগটি আমার উপরে আসবে আল্লাহরুল আলমিন পঁচিশ নম্বর আয়াতে বলেন তারা নিজেদের পাপের বোঝা পূর্ণভাবে কিয়ামতের মাঠে বহন করবে এবং তাদের পাপের বোঝাও তারা বহন করবে যাদেরকে তারা এলেম ছাড়াই ছড়ত না জেনে যাদেরকে বিভ্রান্ত করেছে পথভুষ্ট করেছে আলাম আশা এই বুঝাবহনটা কতই না নিকৃষ্ট কতই না জঘন্য তাহলে বোঝা যাচ্ছে আমি যদি একজন দায়ী হই দায়ী এলাল্লাহ যদি হই তাহলে আমি সেটাই আল্লাহর অস্তে পৌঁছে দেব যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে কিন্তু এর বাহিরে যখনই আমি পৌঁছে দিতে যাব ওই ব্যক্তি আমল করে যতটুকু পাপে নিমজ্জিত হবে ঠিক আমি ওই পরিমাণ পাপ আমাকেও বহন করতে হবে এতে কোনো সন্দেহ অবকাশ নেই স্পষ্ট স্পষ্টভাবে বর্ণিত হয়েছে সেই মুসলুমে রসুল্লাহ সাল আলীহাস্লাম বলেন মানুদ রসুল্লাহ সাল আলহ্লাম বলেন যে ব্যক্তি হেদায়তের দিকে মানুষকে আহ্বান করবে তার জন্য নেকি রয়েছে সেই সাথে মিস্ত্র হুজুর রহমান আহ যে হেদায়তের দিকে আমি মানুষকে আহ্বান করলাম মানুষকে ডাক দিলাম এই মানুষ বা জনগণ যত মানুষ এই হেদায়তের প্রতি আমুল করবে তারা যতটুকু নেকি পাবে আমার আমুল লামায় ততটুকু নেকি লিপিবদ্ধ করা হবে লায়ানুসদা আলিকামি নজুর হিমসাইয়া তবে ওই সমস্ত ব্যক্তিদের নেকিতে কম করা হবে না তারা পূর্ণভাবেই পেয়ে যাবেন পক্ষান্তরে দায় দলালা যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে মানুষকে ডাকবে যে ব্যক্তি ভু আমুলের দিকে মানুষকে ডাকবে যার প্রমাণ পুরান সন্ন্যায় নেই তা পাওয়া যায় না ক্যান আলাহু মিনাল ইসমে মিস দো আসাম এমান তাবি আহ তাদের যতটুকু পাপ হবে প্রত্যেক ব্যক্তির সম পাপ ওই ব্যক্তির উপরে চাপানো হবে যে ব্যক্তি তার দিকে ডাকলিকা মিন আসাই তবে অবশ্যই তাদেরা যে পাপগুলো করলো ওই সমস্ত ব্যক্তিরা যে পাপটা করলো এই পাপে তাদের কখনো কমতি করা হবে না পূর্ণরূপে তাদের পাপ হবে তাহলে বোঝা যাচ্ছে আমি যখন আমলে সলেহ করব তখন অবশ্যই লক্ষ্য রাখব যে এই আমলে সলেহ রসুল্লা সাল্লাহ আলাইহিমুয়া সাল্লামের পক্ষ থেকে প্রদর্শিত কি না আল্লাহর পক্ষ থেকে দেওয়া কি না সমানিত দর্শক মণ্ডলী তাহলে বোঝা যাচ্ছে যে ব্যক্তি মানুষকে ভ্রষ্টতার দিকে আহ্বান করবে যে ব্যক্তি মানুষকে খারাপের দিকে আহ্বান করবে এই খারাপ কাজটি এই আহ্বানে সাড়া দিয়ে যত মানুষ খারাপ কাজ করবে তার প্রত্যেকটি লোকের পাপের ভাগ তার উপরে আসবে নিজে মানুষকে দাওয়াত দিয়ে তো পাপ করলই এরপরে যারা আমুল করবে তাদের পাপ হবেই তবে যে সমস্ত লোকেরা এই খারাপ কাজ করবে তারা প্রত্যেকেই পূর্ণ মাত্রায় তারাও তাদের পাপের ভাগ বহন করবে পাপের বোঝা বহন করবে সুতরাং আমি একজন দায়ী হিসাবে মানুষকে সঠিক পথে আহ্বানকারী হিসাবে আমি কখনোই পশ্চিনকালেও দিনের বাহিরে মানুষকে দাওয়াত দিতে যাব না রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে লক্ষ্য করে আল্লাহ রবুল্ আলম বলেন স্বয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলেন হে রসুল আপনি মানুষকে তাবলিক করুন পৌঁছে দিন তাই মা উং জিলাইলাইকা যা আপনার প্রতি নাজিল হয়েছে মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে ওয়াইল্লাম যদি আপনি এটা না করেন এইভাবে পৌঁছে না দেন তাহলে আপনি রিসালতের দায়িত্ব পালন করলেন না সয়ন আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে এইভাবে ধমক দিয়ে কথা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে কোনো একজন দায়ী ইসলামের দায়ী কশ্চিন কালেও নিজে ভুয়া কোনো কথা বলতে পারে না যার ব্যাপারে আমলে সে কাজ করবে তখন অবশ্যই সে বিভ্রান্ত হবে আমরা আরো দেখতে পাই রসুল্লাহ সাল আলি আসাল্লাম পরিষ্কার বলেন বাল্লিগু আননি ও আয়া যদি একটি আয়াত জানা থাকে তাহলে আমার পক্ষ থেকে পৌঁছে দাও পৌঁছানোর সময় যে কোনো একজন দায়ীকে অপরকে দাওয়াত পছানোর সময় মনে রাখতে হবে রসুল্লাহ সাল আলাইসালাম বলেন আননি সেটা আমার পক্ষ থেকে পৌঁছে দাও কোনো দায়ী নিজে নিজের বিধান রচনা করে নিজের পক্ষে কোনো কথা বলতে পারে না তার কোনো অনুমোদন নেই যদি কোনো ব্যক্তি একটি কথা পৌঁছে দিতে গিয়েও সেই কথাটি যদি মিথ্যা হয়ে যায় কোরআন সন্না দ্বারা প্রমাণিত যদি না হয় নার। যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যা আরোপ করবে সেজন্য তার স্থান জাহান নামে করে নাই এখানে স্পষ্ট আমরা বুঝতে পারছি যে আমাকে দায়িত্ব পালন করতে হলে যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেটাই পৌঁছে দিতে হবে রাসুল্লাহ সাল আলহ্লাম এইভাবেই নিজে দাওয়াত পৌঁছে দিতেন সোরা ইউসুফ একশো আট নম্বর রায়তআ আল্লাহ বলেন আল্লাহর দিকে আলা বাসির জাগ্রত জ্ঞান সহকারে দলিল সহকারে আমরা মানুষ কাহবান করে থাকি সুতরাং কোন দায়েরই উচিত না যে আল্লাহরাবল আলামিনের পক্ষ থেকে যে বিধান দেওয়া হয়নি রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে যেটা অনুমোদন নাই সেই দিকে মানুষকে দাওয়াত দিই সম্মানিত দর্শক মণ্ডলী আর আজকের মানব সমাজে সবচেয়ে দুঃখজনক বিষয় এটাই যে যারা দিনের আলোচক যারা হতিব যারা ইমাম যারা মানুষকে আহ্বান করছে দিনের দিকে তারা নিজেরাই দিন সম্পর্কে যে বিষয়ে মানুষকে ডাকছে সে বিষয়ে তারা সঠিক জ্ঞান পূর্ণ ধারণা তাদের নেই আর এই জন্যই একজন মানুষ যে কোনো বিষয়ে আমল করছে চলছে তবে জনগণকেও সজাগ হওয়া উচিত তাদেরকেও সতর্ক হওয়া উচিত আল্লাহ আল্লাহরাবুল আলমিন বলেন ইত্তাহদু আহবা রহুম আর বাবা মিনদিল্লা আল্লাহরাবুল আলমিন বলছেন যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমদেরকে রব হিসাবে গ্রহণ করে নিয়েছে তিরমিজিতে এসেছে এ আয়তের তাপসিরে চুরাত বা একত্রিশ নম্বর আয়তে আল্লাহরাবুল আলমিন এই বক্তব্য পেশ করেন রাসুল্লাহ সাল আলাইসাল্লাম পবিত্র কোরআন তেলোয়াত করছিলেন ঠিক এই মুহূর্তে আদিবনে হাতেম তিনি উপস্থিত হন এই আয়াতটি শোনা মাত্রই তিনি বললেন আবুদুম আল্লাহ রাসুল আপনি যে আয়াতটি তেলোয়াত করছেন যে আমরা ইহুদি খ্রিস্টানদের আলেমদেরকে আমরা রব হিসাবে গ্রহণ করেছি আমরা তার এবাদত করি না রসুলুল্লা সাল্লাহ আসালাম আবার জিজ্ঞেস করলেন আদিবন হাতেমকে আচ্ছা ইহুদি আলেমরা খ্রিস্টান আলেমরা যে বিষয়টিকে হালাল বলে অথচ সেটাকে আল্লাহ আল্লাহরাব্বুল আলমিন হারাম করেছেন আচ্ছা তোমরা কি সেটাকে হারাম বলে জানো না আল্লাহুরাবুল আলমিন যেটাকে হালাল করেছেন ইহুদি খ্রিস্টানরা সেটাকে হারাম বলে তোমরা কি সেটাকে হারাম বলো না আদিবন হাতেম জবাব দিলেন হ্যাঁ রসুল্লাহ সাল্লাম বললেন তাদের আলোচনায় ফিরে আসলাম ইনশাল্লাহ ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও দন্দ।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 राद और आज शाड़े पीस टीवी शेख शुक्रबारुधवार रंगल रास्ता मंदिर मुख फिर चलते सरल पथे स्वर्गर पानी जेते गुना जीवन बाचाई হক শাস্তি দেখুন ইসলামে ষাটটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে ইসলাম টিভি বাংলায়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 সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম যে যারা আলেম দিন যারা দিনের দায়ী যারা ইমাম যারা খতিব তাদের একান্তই উচিত যে কোরআন এবং সন্না মোতাবেক মানুষকে দাওয়াত দান করা কিন্তু তাদের মনে রাখা উচিত যে যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে এবাদত করে যেটা কোরআনসূন্নার সমর্থিত নয় যা আলেম দাওয়াত দান করলো তারই আবাদত করা হলো রসল্লা সাল্লাহ আলিম আসসালাম এটাই বুঝাতে চাইলেন আদিম হাতেমকে তিলকা এবাদুহুম এটাই তাদের এবদত করা তাহলে বোঝা যাচ্ছে যে আনুগত্য দিনকে পালন করা যদি কোরআন শুননা মোতাবেক না হয় তাহলে যার আনুগত্য করছি তারই আবাদত করা হয় অথচ আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাবাদত করবে এবং সমস্ত আল্লাহ ব্যতীত অন্য সকল কিছুর এবাদত করা থেকে বিরত থাকবে দূরে থাকবে তাহলে আজকে আমরা দায়ী হিসাবে মানুষকে আমুল করাতে গিয়ে কেন এমন দিকে আহ্বান করছি যার পিছনে কোনো দলিল নেই এটা কি দুঃখজনক নয় যেমন আমরা লক্ষ্য করছি আজকে এদেশে প্রচলিত আছে বরং গোটা বিশ্বেই প্রচলিত আছে এখন রমজান মাসের শেষ জুমাটা হলো জুমাতুল বিদা এই শরীয়ত কে চালু করল। দলিল কোথায় এই শরীয়ত চালু করার কোথায় প্রমাণ আছে জুমাতুল বেদার কোনো প্রমাণ আছে বিদায়ী জুমা বনে কোনো জুমা আছে আজকে চালু করেছি আমরা আমরা দেখতে চাই সাতাশে রজব্যের কোনো সিয়াম আছে এটা কিসের ভিত্তির উপরে কিসের উপরে প্রতিষ্ঠিত এ সিয়াম আমরা কেনই আমলটা করছি অথচ যার কোনো ভিত্তি নেই আর এই দাওয়াতটাই মানুষ আমুল করে মনে করছে আমি সঠিক আমূল করছি আর এই আমুলের দ্বারা আমি মুক্তি পেতে চাচ্ছি দেখা যায় আজান যখনই হয় তখনই আমরা অধিকাংশ মানুষই আজানের পরে হাত তুলে আমরা দোয়াটি পড়ছি এই জায়গাতে হাত তোলার দলিলাম এই সমস্ত কথার কোনো ভিত্তি নেই শরীয়তে শেষে যোগ দিচ্ছি এটা বাইহাকে এসেছে কিন্তু এর ঠিক নয় অথচ বুখারি মুসলিমে সহি বর্ণনা আসছে যে সেটা গ্রহণ করেনি। আজানের ক্ষেত্রে হোক ইসলামের যে কোনো বিষয়ে যখনই আমি যাব তখনই দেখছি যে ত্রুটি রয়েছে এমন কি দেখা যাচ্ছে যে ওজুর দুয়ার ক্ষেত্রেও আমরা দুর্নীতি করেছি অজুর শুরুতে রসুলুল্লা সাল্লা সাল্লাম বলতেন শুধু বিসমিল্লা অথচ এখন দুয়া শিক্ষা দেওয়া হচ্ছে এমন কি। উপমহাদেশের অনেক বড় বড় আলেমের লিখিত বইয়ে লেখা হচ্ছে অজুর দোয়া হলো ইসমিল্লা রহমান রহিম আল ইসলাম ও হাকুন অলকুফর বাতিরুন আলী ইমারু নুরুন অলকুফর মাতুন এত বড়ো দোয়া যে উল্লেখ করা হলো তার প্রমাণটা কোথায় ভিত্তিটা কোথায় শুধু তাই নয় প্রত্যেক ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দোয়া পড়তে হবে হাত ধৌত করার সময় এক দোয়া মুখমুণ্ড ধৌত করার সময় একদোয়া মাথা মাথা করার সময় এক দোয়া এটা শিক্ষা দেওয়া হলো কেন এটা কোথায় পেলাম আমরা প্রমাণ কোথায় সালাতে দাঁড়ানোর সময় আমরা শুধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইন্নাম নিয়াত আমুল সমূহ নির্ভর করে নিয়াতের উপরে দক্ষজনক হলেও সত্য যে এই হাদিসটি শুধু সালাতের ক্ষেত্রে না আমি জীবনে যত আমুল করবো আমি সারাদিনে যত আমুল করব প্রত্যেকটি আমলের ক্ষেত্রে নিয়াত থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা্লাকে আল্লাহকে তারা হু পাইলাম তারাহু পাই রসুল্লাহ সাল্লাম বলছেন যে এহসান তো তাকেই বলে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো এটা যদি না পারো তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছে একজন ব্যক্তি প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে এবাদত করবে আর এই এবাদতের নিয়াত করবে কিন্তু দেখা গেল যে সালাতের ক্ষেত্রে প্রত্যেকটি বিষয়ে আলাদা গদ নিয়াদ তৈরি করা হলো কেন এটাকে সরিয়ত দর্শক এই রকম অসংখ্য ভু আমুল মানুষ তৈরি করে দিয়েছে আর ওই আমুলগুলো মানুষ করছে আমলে চলে মনে করে আর এই আমুলগুলো করে কোনোই লাভ হবে না আজকে আপনাকে আমাকে বুঝে নিতে হবে আর একটি সবচেয়ে বড়ো দুঃখজনক বিষয় সেটা উল্লেখ করতেই হচ্ছে আজকে এই পৃথিবীতে আমুলের সলে নিয়ে মনে করে যে আমুলটি করা হচ্ছে সেটা হল দেখা যায় যে হরশ সালাতের পরে বা যে কোনো মজলিসে বৈঠকের পরে বা ঈদের সালাতের পরে এবং মৃত্যু ব্যক্তিকে দাফনের পরে আমরা চালু রেখেছি দলবদ্ধ প্রচলিত মোনাজাত আর এটাকে যেন বড় আমুল মনে করা হচ্ছে প্রমাণ কোথায় পেলাম এই আমুলের পক্ষে কোথায় রচিত হয়েছে এই দলিল রসুল্লাহ সাল আলাইসাল্লামের জীবনীতে প্রায় ৩০ হাজার মতো সালাত কিন্তু প্রমাণ পাওয়া যায় না যে কোথাও রসুল্লাহ সাল আলিয়া এই পদ্ধতি চালু করেছেন আগেই আলোচনায় বলেছি যখন একটি ভুয়া আমুল তৈরি করা হয় সেখান থেকে একটি সুন্নাত উঠে যায় তার বাস্তবতা আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লামাতের পরে তিনি আমরা দেখতে আলহিসাল্লাম যে সোননাথ দিয়েছেন সেটাকে গ্রহণ না করে আরেকটি যখন গ্রহণ করতে গেছি তখন সেখান থেকে আল্লাহ রাসুলের উঠে গেছে তার বাস্তবতা এখানে দেখতে পাই হরত ছালাতের পরে আল্লাুল সাল্লা অন্তত সতেরোটি দোয়া পড়তেন কিন্তু একজন মুসল্লি তিনি দেখা যাচ্ছে আজানের দোয়া মুখস্থ করলো সে প্রচুর দোয়া মুখস্থ করেছে মসজিদে যাওয়ার দোয়া মুখস্থ করেছে মসজিদে উঠার দোয়া মুখস্থ করেছে সালাতের যাবতীয় বাইদ বাইনে মুখস্থ করেছে ছোড়া মুখস্থ করেছে রুকুত দোয়া শেষদার দোয়া অনুরূপভাবে তাসাহুদ দৌরুদ দোয়া মাসুরা সব কিছু মুখস্থ করতে পারল কিন্তু সালাতের পরে ছোট ছোট এই দোয়াগুলো মুখস্থ করতে পারলো না কেন মানে একটা আমূলের সলের নামে একটা ভুয়া আমুল মানুষ প্রতিষ্ঠা করলো সবাই মিলে এই এক মিনিট বা তিরিশ সেকেন্ড দোয়া করার জন্য এই সমস্ত মুসল্লিরা দোয়াগুলো শিখলো না অথচ রসল্লাহ সাল আলসালাম বলছেন যে ব্যক্তি আয়তাল করছি প্রত্যেক সালাতের পরে পড়বে মনে করা আয়তাল করছি যে ব্যক্তি আয়তাল করছি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়বে ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাতে কেউ বাধা দিতে পারবে না মৃত্যু ব্যথিত এত সুন্দর ফজিলত থাকতেও এই আয়তাল করছি অনেকেই পড়ে না এটা বাস্তবতা আমরা লক্ষ্য করে থাকি সালাতের ক্ষেত্রে অনুরূপভাবে দেখা যায় বিবাহ মাদেশের পরে আমরা এই আমলটি চালু রেখেছি অথচ রসুল্লাহ আলী সুন্দর একটি না পড়ে একটা উৎখাত হয়েছে বিদায় নিয়েছে আর যেন সেখানে ফিরে আসবে না মজলির শেষে রসুল্লাহ সাল্লাম দোয়া করতেন এই দোয়াটির ফজিলত কত আল্লাুল বলেছেন যদি এই দুয়াটি পড়ে কেউ যদি মসলিদ থেকে উঠে যায় এখানে ঘটিত সমস্ত অপরাধ ভুল যদি কথা হয়ে যায় আল্লাহরাবুল আলমীন সব তাকে ক্ষমা করে দেবেন স্পষ্ট বর্ণনা অথচ সুননাত্তি উঠে গেছে তার কারণ হলো ওই পদ্ধতি মুনাজাতের পদ্ধতি চালু থাকার কারণে এটা উঠা গেছে সুননাত্মিক সম্মানিত দর্শক মন্ডলী আমরা এখানে লক্ষ্য করব। যে সমাজে যে সমস্ত আমূল প্রতিষ্ঠিত আছে তার অধিক অংশই ভুয়া যার পিছনে কোনো দলিল নেই আর ওইগুলো মানুষ করছে আমলে চলেখ মনে করে আমরা দর্শক মণ্ডলীকে সকল মুসলিম ভাই ও বোনকে বিনীত স্বরে আহ্বান জানাবো যে আপনি আমুল করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে এটা কুরন শূন্য মোতাবেক হচ্ছে কিনা এটা আমলে চলে হচ্ছে কিনা বিশেষ করে মোনাজাতের কারণে আর এই আমুলের ছলের কারণেই যেগুলো আমূলের ছলে নয় এইগুলোর কারণেই সমাজ বিভক্তি একজন যোগ্য ইমাম থাকা সত্ত্বেও তাকে আলোচনা করতে দেওয়া হয় না কারণ সে হক কথা বলে থাকে প্রকৃত যেগুলো আমূলের সলে সেইগুলোর কথা যারা বলবে তাদের টুটি চেপে ধরা হচ্ছে তারা যেন মানুষের সঙ্গে আলোচনা না করতে পারে এই জন্য অনেক রকম প্রক্রিয়া তৈরি করা হচ্ছে সকল মুসলিম ভাই বোনকে এ ব্যাপারে সচেতন হতে হবে যে আমার আমুলটি আমলে চলে হচ্ছে কিনা আমার আমুলটি আল্লাহ দরবারে কবুল হচ্ছে কিনা এটা আগে লক্ষণীয় এটা আগে দেখতে হবে এ ধরনের ভু আমুল অসঙ্গ চালু আছে যেমন আর একটি উদাহরণ আমি আপনাদের কাছে দিতে চাই রসুল্লা সাল্ল সাল্লাম বললেন তোমরা রমজানের শেষ পাঁচটি রাত্রিতে লক্ষ্য করো লাইলাতুল কদর তোমরা পাওয়ার চেষ্টা করো কিন্তু আমরা পাঁচটি বেজড় রাত্রি না ধরে শুধু সাতাশে রমাজানটাকে নির্ধারণ করে নিয়েছি লাইলাতুল কদর হিসাবে যা নিতান্তই ভুল যারা এবাদত করে না সালারি করে না তারা এই দিনটাকে বেছে নিয়েছে এক একদিনে মাত্র গুটা বছরের এবাদত একদিনই করে নেবে এটা একটা নতুন আমল তৈরি করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিনীত স্বরে আহ্বান জানাবো প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনার লক্ষ্য গ্রহণ এটা আমুলের সলে কি না ওই হকপন্থে আলমের কাছে জিজ্ঞেস করুন দলিল সহ স্পষ্ট দলের আকারে আল্লাহ রাবুল আলমী আমাদের সকলকে আমলে সলের উপর প্রতিষ্ঠিত হওয়ার তহফিক দান করুন আমিন আকুল কলহাদা আস্তাক ফির আল্লি আলক আলি সাহুল মুসলমিন সুবান আকআল আবাহদেকা আসহ আল্লাহ আল্লাহ আস্তফিরকলাইকা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি عليهم وَلَا هُمْ يَحْزَنُونَ السلام عليكم وَالَيْكُمْ سَلَام السلام عليكم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 जगत दान अर्थ पर आई अलंकहैम शून्य तीन शून्य जि चार नर ए वाय तीन शून्य शून्य शून्य आठ तीन शून्य तीन 30008301, शून्य शून्य कोड तीन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 for stories of the prophet dekun nobi der kahani proti robibar bikhel 5 tay bangladesh e o bikhel 5.5